আবু মাহ্মার রজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা খাবাব রজি আল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞেস করলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি জুহর ও আসরের সালাতে কিরাত পড়তেন তিনি বললেন হ্যাঁ আমরা জিজ্ঞেস করলাম আপনারা কি করে বুঝতে পারতেন তিনি বললেন তার দাডি নাড়াচাড়া দেখে